أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد جاء آل فرعون الندر كذبوا بآياتنا كلها فأخذناهم, فأخذناهم أخذ عزيز مقتبر أَكُفَّارُكُمْ خَيْرٌ مِنْ أُولَائِكُمْ أَمْلَكُوا بَرَاءَةً فِي الزُّبُرِ أَمْ يَقُولُونَ نَحْنُ جَمِيعٌ مُنْتَصِرٌ سَيُحْزَمُ الْجَمْعُ وَيُوَلُّونَ الدُّبُرَ بَلِ السَّاعَةُ مَوْعِدُهُمْ وَالسَّاعَةُ عَدَاهَا وَهُمْ مُنْكِرُونَ إن المجرمين في دلال وسعر يوم يسحبون في النار على وجوههم ذوقوا ذوقوا مس سقر إنا كل شيء خلقناه بقدر وما أمرنا إلا, إلا واحدة كلمح بالبصر وَلَقَدْ أَهْلَكْنَا أَشْيَاعَكُمْ فَهَلْ مِنْ مُدَّكِرٍ وَكُلُّ شَيْءٍ فَاعِلُهُ فِي الزُّبُرِ وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسَطَّرٍ إِنَّ الْمُتَّقِينَ فِي جَنَّاتٍ وَنَهَرٍ সম্মানিত হাজরিন শুনবো আমরা সুরাল কামারের শেষ অংশ থেকে একচল্লিশ নম্বর আয়াত থেকে শেষ আয়াতটি হচ্ছে পঞ্চান্ন নম্বর আয়াত পর্যন্ত তাফসির আমরা শুনবো ইনশাআল্লাহ আর রহমান বোধ হয় আগামী সপ্তাহে শুরু করতে হবে ইনশাআল্লাহ তাহলে সুর আল কামারের শেষের দিকে একচল্লিশ আমরা আয়াতে আল্লাহ তালা এসাদ করছেন ওলাকু ফের আউনের লোকদের কাছে এসেছিল সতর্ক বাণীগুলো ফের আউনের কাছে আল্লাহ তালা মুহালামকে যখন পাঠালেন অনেকগুলো সাবধান বাণী পাঠালেন তারা বলেছিল তুমি যে নবী তার প্রমাণ কি তিনি অনেক দলিল প্রমাণ মর্যাদা দেখালেন তারপরে তারা শুনলাম না আল্লাহ তালা তাদেরকে শাস্তি দিলেন বিভিন্ন রকমের প্রায় নয়টি আলামাতের শাস্তির কথা অন্যান্য চুরাই এসেছে সবগুলো আসলো এক একটা আজাব আসলে তারা বলে মুসা তুমি এবার তোমার আল্লাহকে বলো উঠাই নিতে আজাব আমরা ইনশাল্লাহমান আনব পরে আজাব উঠে যায় তারা আবার নাফরমানি করে এরকম করতে করতে সবগুলো সতর্ক সতর্কবাণী যখন শেষ হয়ে গেল আল্লাহ তারা তখন বলেন ক্যাজু আয়াতিহা আমার সমস্ত আয়াতগুলোকে তারা ডিনায় করলো অস্বীকার করলো একটাকে হক হিসাবে স্বীকার করল না সবগুলোকে তারা প্রত্যাখ্যান করল আখাদ না হুম আখদা মুক্তাদের তখন আমরা তাদেরকে ধরলাম এমন ধরা এমন শক্তিশালী সত্তার ধরা যে শক্তিশালীকে কেউ পরাজিত করতে পারে না যার ক্ষমতা কোনো শেষ নেই যিনি সমস্ত ক্ষমতার মালিক সে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে ধরা হল আল্লাহতালা ফেরাউন এবং তার বাহিনীকে কিভাবে ধরেছিলেন সে ইতিহাস আমাদের জানা আছে তারা যখন সাগর পাড়ি দিতে যাচ্ছিল মুসা কে আল্লাহ তালা রাস্তা বানিয়ে সাগর শুকিয়ে পানি সরিয়ে নিয়ে রাস্তা বের করে দিলেন তিনি পার হয়ে গেলেন নিরাপত্তার সাথে আর ফের আহন তার দলগল নিয়ে যেই ফলো করল মাছ দরিয়ায় সাগরের মাঝখানে পৌঁছার পরে পানি এসে তাদেরকে দুই দিক থেকে আবার সমানে ডুবিয়ে মারল শেষ করে দিল তো এই ধরাটা কেমন ধরা ছিল কি মনে হয় কোনো ফাইট করতে পারছে আল্লাহর সাথে তারা আল্লাহ শেরেস তাদের সঙ্গে ফাইট করতে পারছে আল্লাহর আল্লাহ পানির সঙ্গে যুদ্ধ করতে পারছে কিছু কিচ্ছু না এমন ধরা আল্লাহ তাল্লা ধরেছেন এই ধরাটা হচ্ছে আখদা আজিদিন মুক্তাদের এমন ধরা এমন শক্তিশালী মহান আল্লাহ কুদরতওয়ালা শক্তিওয়ালা আল্লাহর পক্ষ থেকে পাকরাও করা ধরা আখদা আজিজিন মুক্তাদের এই জন্য এটা দোয়া খোঁদবার মধ্যে আপনারা প্রায় শুনেন। আল্লাহ যারা আপনার দিনের সঙ্গে দুশ্মনী করে খুব হুম আখদা আজিজ মোক্তাদের আল্লাহ আপনি যেভাবে ধরেন শক্তিশালী ধরা শক্তির আধার যে আপনি আসেন আপনাকে যে কেউ পরাজিত করতে পারে না হে আল্লাহ এরকম ধরা আপনি ধরেন তাদেরকে যারা আপনার দিনের বিরুদ্ধে কি করে দুশ্মনী করে এখন আল্লাহ তালার দিনের বিরুদ্ধে দুশ্মনী করেছে পৃথিবীর অনেক যুগে অনেক মানুষ সেরাউন করল তার কথা শুনলাম নামরুদ করেছে কমে লুদ করেছে কমে আদ করেছে এই করার ইতিহাস কি এখনো চলছে না চলছে না সকল যুগেই তে আল্লাহ তালা সকল যুগেই ধরতে পারেন ধরেন না আল্লাহ তালা প্রায় ধরেন তারপরে মানুষকে শিক্ষা নেয় আবার নতুন করে গর্জে উঠে আবার সমস্ত শক্তি নিজের হাতে মনে করে পেয়ে গেছে পুরোপুরো বাস্তবায়ন করার জন্য চোখ মুখে আর কিছু দেখে না শুধু নিজের শক্তি আর পাওয়ার দেখে তারপরে আল্লাহ তালা পায় দিলাম ছেড়ে ধরব আমি তা আল্লাহ তালা হাদিসে এসেছে জালিমকে ধরার আগে অনেক সময় রশি ঢিলা করে দেন কাজা করতে দাবি তারপরে এমন টান হাসকা টান আল্লাহ তালা দেন লাম ইফলেথু তাকে আর ছুটতে দেন না সে ছাড়া পায় না আল্লাহ আমাদের দেশে এরকম কাজ কারা করে বলেন তো বরিবাই যারা বরের মধ্যে আদার দেয় আর বলে হ্যাঁ যখন আদার খাওয়ার জন্য মাছটা আসে সবল দিয়ে ধরে তখন বড়িওয়ালা কি করে কয় আরো ঢিলা দিই আরো ঢিলা তুমি যাও যেতে একটু টায়ার্ড হও তুমি তারপরে তোমাকে এমন ধরা ধরবো এই ধরার সঙ্গেই তুমি আর ছুটতে পারবে না তো মাঝে মধ্যে জালিমদেরকে আল্লাহ তালা একটু বেশ পাওয়ার দেন মনে হয় তারা খুব পাওয়ার এক্সারসাইজ করে তারা মনে করে যে তাদের এই পাওয়ারকে ঠেকিয়ে নেওয়া সরিয়ে নেওয়ার কেউ নাই কারণ কত শক্তি তাদেরকে সাহায্য করবে পৃথিবীর বড় বড় শক্তিগুলো তাদের পেছনে আসে চিন্তার কোনো কারণ আছে নাকি কিন্তু সবচেয়ে বড় শক্তি কার হাতে আল্লাহর হাতে আজিজি মুক্তাদের যে শক্তিকে কেউ পরাজিত করতে পারে না যার শক্তি যিনি ধরলে কেউ ছুটতে পারে না যার ক্ষমতা হ্যাঁ এত বেশি যে সেই ক্ষমতা সমস্ত ক্ষমতার আসল উৎস তো সেখানেই সেখান থেকেই তিনিই কাউকে কিছু ক্ষমতা কোনো সময় দেন কোনো সময় ছিনিয়ে নেন তিনি হচ্ছেন মুক্তাদের সমস্ত ক্ষমতার মালিক হচ্ছেন তিনি এরকম করে আল্লাহ তালা ফের জাতিকে করলেন আর এই কাহিনী রেখে দিয়ে ফেরাউনের পরে যারা পৃথিবীতে আসবে কেআত পর্যন্ত ফেরাউনের মতে স্পর্ধা দেখাবে আল্লাহ সঙ্গে দুশ্মনী করবে দিনের সঙ্গে দুশ্মনী করবে আল্লাহ তালা তাদের জন্য সাবধান পানি রাখলেন আকুম খাই এরপরে আল্লাহ তালা বলেন এই কুফার করাইশ এই কোরাইশের মুশ্রেক গুলো যা আছে তোমরা যে নবী মোহাম্মদ সাল্লামের সঙ্গে এত চ্যালেঞ্জ করো এত বেয়াদবী করো এত কষ্ট দেও তোমরা তোমাদের কাফের যে কয়টা আছে মক্কায় তোমাদের শক্তি তোমাদের পাওয়ার এসব চিন্তা করলে আগের জামানায় ফেরাউনের মতো যারা আসক্তিশালী ছিল তাদের তুলনায় মকার কোরায় যে শক্তি করদুর ছিল বলে দেখি অনেক কম না ফেরাউনের শক্তি তো অনেক বেশি ছিল সে অনেক বড় ক্ষমতার অধিকারী ছিল ফেরাউনে জানান লোকেরা যে পিরামিড বানিয়েছে মিশরে আজও সারা পৃথিবীর মানুষের জন্য দর্শনীয় বিষয় এরকম কিছু তো মকার কোর এদের পৌঁছতে পারেনি কমে আজ কর্মে সামুদ অনেক কিছু করে ফেলেছিল তো আল্লাহ তালা বলেন করাইদেরকে তোমাদের কাফেরগুলো গুলো কয়টা তোমরা আসো কি শক্তি তোমাদের আছে। তোমরা কি মনে করছ ওই আগের জমানার ওই ফেরাউনের মতো এদের থেকে তোমাদের শক্তি বেশি হয়ে গেছে না তোমাদের শক্তি আরো কম তো আমি যদি এত শক্তিশালী ফেরাউনকে ধ্বংস করতে পারি পানিতে চুবে মেরে শেষ করে দিলাম আর তোমাদেরকে ধরতে কষ্ট দিতে মারতে শেষ করতে আমার কয়দিন লাগবে তোমরা তো তার চেয়ে অনেক দুর্বল আমলাকুন বারা আতুন ফিজুবন নাকি তোমাদের ব্যাপারে এমন কোন কিতাবে লেখা আছে যে তোমরা আল্লাহ তালার সঙ্গে আল্লাহ নবীকে যতই কষ্ট দিবা আল্লাহ সঙ্গে তোমাদের কন্ট্রাক্ট আছে তোমাদেরকে আল্লাহ কিছু করবেন না লিখে দিয়েছেন কোন লাগে। তোমাদেরকে আল্লাহ কিছু করবেন না রবিকে এত কষ্ট দিচ্ছ আল্লাহ কিছু করবেন না তোমাদেরকে আল্লাহকে লিখে দিয়েছেন তোমাদেরকে কারণ তারা কত বছর কষ্ট দিল রসুল্লাহ সাল্লাহ সালামকে তেরো বৎসর কোথায় মক্কা শরীফে কত বছর কষ্ট দিয়েছে তেরো বৎসর কিরকম কষ্টটা দিয়েছে মনে আছে আপনাদের যারা সিরাপ করেছেন সাহাবিদিনকে কিরকম কষ্ট দিয়েছে বেলাল রাজি আল্লাহ নানহু কিরকম কষ্ট দিয়েছে সোহাই বা রুমকে কিরকম কষ্ট দিয়েছে রসুল উল্লাহ সাল্লাহ সালাম নামাজ পড়তে গেছেন সেরজার মধ্যে পড়ে গেছেন সেরজা দিচ্ছেন সে সময় উটের পশা নারী ঘুরিয়ে এনে ওনার গর্দানের মধ্যে ফেলে দিয়েছে এত ওজন কয়েক মন হবে উনি মাথা উঠাইতে পারতেছে না দম চলে যাওয়ার অবস্থা তারা হাসাহাসি করতেছে আর তামসা দেখে হাসি তাদের জীবন শেষ পরে একজনে গিয়ে দৌড়ে খবর দিছে মা ফাতে মা মেয়ে তারপরে কষ্ট করে এসে এগুলো সব সরাই দিয়ে বাবাকে উদ্ধার করেছেন তারা এগুলো করে হাসাহাসি করে ইসলামকে ঠেকানোর জন্য আল্লাহ নবীকে ইসলাম প্রতিষ্ঠা করতে দেবে না তো আল্লাহ তালা বলেন তোমরা তো ফেরানুমতা শক্তিশালী হও নাই তারপরে তোমাদের এত সাহস আল্লাহ নবীর সঙ্গে দুশ্মানী করো আমরা কোন বেড়া আতুন ফিস এত সাহস কোথায় পেলা আমার সঙ্গে তোমাদের কোনো লেখাপড়া কন্ট্রাক্ট হয়েছে যে নবীর সঙ্গে বেড়া দাবি আমি তোমাদেরকে শাস্তি দেব না এই দুঃসাহস তোমাদের করে যাচ্ছ শাস্তি দিতে আলার কয়দিন লাগছে তিনি মদিনা যাওয়ার পরে পরের বছরই তো আল্লাহ তালা হ্যাঁ ধরছেন না আবু জাহাল সেখানে শেষ আবুল হাব কথা শুনে হাট করে মক্কায় শেষ সত্তরজন তাদের বড় লিডার শেষ বদরের মধ্যে এই তেরো বছর পরে মদিনা যাওয়ার পরে এক দেড় বদর যুদ্ধ হল সেইখানেই তারা বড় করে ধরা খেল আর তারপরে তো দশ বছর পরে তো মক্ক বিজয় হয়ে গেল ক্রাইদের হাতে আর কোন ক্ষমতা থাকলো না এই পৃথিবীর ক্ষমতাওয়ালারা আজকে তোমরা যে ক্ষমতার চর্চা করো তোমরা কি জানো দিনের জন্য আল্লাহ তোমাদেরকে ক্ষমতা দিয়েছেন সাবধান আমি অকুলি নাকি তারা মনে করে তাই আন্না হুম ইয়েতানা সারুনা বা তারা মনে করেছে যে আমরা যত কাফের আছি সবাই সহযোগিতা করে ঐক্যবদ্ধ হয়ে আছি আমরা জামি আমরা সবাই এক সঙ্গে আছি। মন্তের একে অপরকে সাহায্য করব যাতে করে যদি কোনো আল্লাহর আজাব গজব আসে আমরা ঠেকাইতে পারবো হ্যাঁ এরকম কিছু বলে নাকি তারা আল্লাহ তাল্লাহ প্রশ্ন করেন যে সবাই মিলে ঐক্যবদ্ধ থেকে আল্লাহ রাজাকে ঢেকাই দিবে কখনো এই নয় সাই হুজামুল যখন কাফেরা ইসলামের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয় পৃথিবীতে সব জায়গায় এটা দেখা যাচ্ছে যে দেশীয় কাফের দিকে আন্তর্জাতিক কাফেরেরা সহযোগিতা করছে দেশীয় আল্লাহ দুশ্মানদেরকে আন্তর্জাতিক দুশ্মনরা খুব করে সাহায্য করছে তোমাদের কোনো চিন্তা না আমরা তোমাদের পিছনে আছি লাগাও আরো যাও সামনে চলো শেষ করে ফেলো সব কিছু রাখার দরকার নাই খুব করে হ্যাঁ উৎসাহ দেয় তাই না খুব করে ভরসা দেয় তো আল্লাহ তালা এই ভরসার মোকাবিলায় বলেন সাই হুজামুল ছিলেই এই অ্যালায়েন্স অচিরেই এই জোট অচিরেই এই অশুভ শক্তির পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত বাতিল সব কিছু অচিরে অচিরেই কলাপস করবে পরাজিত হবে ওয়াই আর লুন এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে পালিয়ে যাবে তারা এভাবে বাহাদুরি দেখাতে পারবে না খুব বেশি দিন লাগবে না সাইহুদ এমন সিন বলা হয় আর বিদ ইন ফিউচার ভেরি নিয়ার খুব করিব তারা কি হবে পরাজিত হবে খুব করিব তারা ব্যক্ত হবে খুব করিব তাদের বারোটা বেজে যাবে দুবর এবং তারা পৃষ্ঠ প্রদর্শন করে ডান বাঁচানোর জন্য অস্থির হয়ে যাবে এরকম পরিস্থিতি আল্লাহ তালা পৃথিবীর জালিনদের জন্য তৈরি করেছেন এক দেশ থেকে আরেক দেশে এক যুগ থেকে আরেক যুগে এখন কোন কোন সময় আল্লাহ তারা পৃথিবীর জালিমদেরকে কিছু লম্বা সময় দেন কাউকে খুব তাড়াতাড়ি ধরেন যারা লম্বা সময় পায় তারা মনে করে আরে আমাদের কিছু হবে তবে না তারা তো কোনো পরোয়াই করে না মানুষও কিছু হতাশ হয়ে যায় আল্লাহ কখন কি করবেন শব্দ হ্যাঁ তাদের হাতে চলেই গেছে হতাশ হয়ে যায় আর তারা যেমন খুব কনফিডেন্ট হয়ে যায় মানুষ অন্যরা হতাশ হয়ে যায় আল্লাহ তারা তার মোকাবিলা করেন সাই হান তারা হবে কিন্তু দুনিয়াতে যদি নাও হয় কোনো কোনো ক্ষেত্রে কিছুদিন দেরি হয় কিন্তু এক জায়গা আছে সেখানে তাদেরকে ছাড়া হবে না তুমা ওয়েদহ আধহা ও আমার বরঞ্চ আসল কথা হচ্ছে যে এমন এক জায়গা আছে যেখানে তাদেরকে ধরা হবে ফাইনাল সেটা হচ্ছে তেয়ামতের দিন ওই দিন মাও তাদের সঙ্গে আমার অ্যাপয়েন্টমেন্ট ঠিক করা আছে মাও এইদকে আরবিতে বলে অ্যাপয়েন্টমেন্ট সাক্ষাৎকার ব্যবস্থা করা আছে আল্লাহর সঙ্গে দেখা হবে না ফেরাউনেরও দেখা হবে মুসা আল্লাহ দেখা হবে সবার সঙ্গে আল্লাহ সেদিন মিটিং পয়েন্ট আছে তে আমাদের দিন সেদিন তিনি হিসাব নেবেন নিকাশ করবেন আমার আর সেই যে ক্যামাত হবে ওই দিনের আল্লাহ সঙ্গে দেখা হবে দিনটা কেমন মা লিকিয়াউমিদিন আল্লাহ সেই দিনের মালিক যে হিসাব দিবস বিচার দিবসের মালিক হয়ে বসবেন আল্লাহ তালা কিভাবে হিসাব নেবেন একেবারে হ্যাঁ কড়ায় গন্ডায় সবাই থেকে বুঝে নেবেন হিসাবটা সেদিন তো খুবই আধা ও আমারও সেদিনটা তো তাদের জন্য খুবই খারাপ হবে খুবই কষ্টের হবে খুবই কঠিন হবে দুনিয়ার মধ্যে যদি আল্লাহ নাও ধরেন এমনি তাদের মৃত্যুই ঘটে যায় বড় কোনো শাস্তি না পেয়েই চলেও যায় তাহলে ওই দিন তো আর পালাতে পারবে না সেদিনকার শাস্তি দুনিয়ার শাস্তি থেকে আরো বড় দুনিয়ার কত বড় শাস্তি আপনি দিতে পারবেন কত শাস্তি দুনিয়াতে দেওয়া যায় বেশি শাস্তি দিলে কি হয় মারাই যায় আর বেশি দিবেন কেমনি খুব বেশি শাস্তি দিতে চাচ্ছেন দিতে দেওয়া শুরু করে দিয়েছেন তার জীবন কতম করে মরেই গেছে আর দিবেন কাকে লাশের পিটে আর সুবিধা নাই গেছে তো আল্লাহ তালা বলেন যে আসল শাস্তির জায়গা তো আমি ঠিক করে রাখছি কারণ ওখানে মরবে টবে না মরবে নাকি আর যাহার নামে দুনিয়াতে আগুনের মধ্যে দেন মানুষ ফেলে দেন কয়েক মিনিট বাজবে দুই করে শেষ কিন্তু আখ জ্বলবে সমস্ত শরীর জ্বলে শেষ আবার পুনর্গঠিত হবে আবার জ্বলবে আবার পুনর্গঠিত হবে আবার জ্বলবে আবার এভাবে চলতেই থাকবে চলতেই থাকবে আর মৌত নাই কাফের ওরা বলবে কষ্ট করে আহারে ইয়ালাইতানি কন্তু তো রা আহারে মরে গেছি মাটি হয়ে যেতাম মৌতকে ডাকবে হে মৌত আসো আমাদেরকে শেষ করে দাও আমাদের জীবনের কোনো দরকার নাই কিন্তু মৌত তো আর কোনো দিন আসবে না ওই বাড়ি সাত আধা ও আমার এই ক্যামতের দিনে দেখা সাক্ষাৎ আল্লাহর কাছে তোমাদের জন্য খুব কঠিন হয়ে যাবে তোমরা কি সে কথা চিন্তা করেছ হাইরে পৃথিবীর ক্ষমতার নেশায় যারা অন্ধ হয়ে থাকে তারা যদি এই কথাগুলো শুনত এই কথাগুলো কি ক্ষমতাওয়ালারা শুনে কোনো সময় আপনাদের কি মানে হয় টাইম নাই না টাইম নাই গরজ নাই দরকার নাই এত ক্ষমতা আছে এগুলো শোনা দরকার আছে এগুলো তো আমাদের মতন গরিব মিসকিনের অসহায় সাধারণ মানুষের কারণে এত বড় বড় ভিআইপি এক একজন এসব কথা শোনার কি সময় আছে ভিআইপিদের তাদের সময় একদিনই হবে হ্যাঁ মূর্খের পলাপ হ্যাঁ কয় এগুলো বোকা মানুষের জন্য তাদের বুদ্ধিটুদ্ধি নাই ইমাম সাহেবেরা বেহেস্তের কথা বলে আলেম সাহেবদের তাদেরকে বোকা বানিয়ে রাখছে সব কয়েকদিন আগে পত্রিকা আসলো না খালি বেহস্তের ওয়াজ করে লোকদেরকে হ্যাঁ আর কোনো কথা বলে না বেহেসটা যাওয়া তাদের দরকার নাই দুনিয়ার এত মজা এটা ছেড়ে যাবে কেমনি বেহেসতে হাইরে দায়িত্ব মনে চায় না যাওয়া তো লাগবে যাইতে না চাইলেও যাওয়া লাগবে কোন কবিতা লিখেছিল যে এত সুন্দর পৃথিবী ছেড়ে মরিতে মনে চায় না আমার কবিতাটা কারো মনে আছে নাকি মরিতে চাই না আমি হ্যাঁ সুন্দর ভবন এত সুন্দর ভবন থেকে মরিতে চাহি না কবি বলে কিন্তু মরিতে না চাহিলে কি বেঁচে থাকা যায় মরিতে হইবে যেতেই হবে তো কিন্তু সেই অবস্থা কি কঠিন হবে বা ইচ্ছা আধা ও আমারও সেই দিনে দেখা সাকাতে হবে খুবই কঠিন খুবই শক্ত আর খুবই কষ্টকর কেন কঠিন হবে সেই দিনটা কেমন হবে ওই দিনের বর্ণনা পরের আয়াতে আল্লাহ তালা দিলেন এই মুজরিমগুলো ক্রিমিনালগুলো ফি দলালিমু তারা দুনিয়ার মধ্যে ছিল দলালের মধ্যে দলাল অর্থ কি পথভ্রষ্টতা পথারা ইসলামকে যে চিনে না সে হচ্ছে পথভ্রষ্ট সে সঠিক রাস্তায় নাই সঠিক রাস্তা মিস করে বাতিলের উপরে আসে বিভ্রান্ত কনফিউজ মিসগাইডেড এই জন্য তারা দুনিয়ার মধ্যে দলাল আর আখেরাতের মধ্যে হবে চর আখেরাতের মধ্যে আগুনে থাকবে যারা দুনিয়ার মধ্যে দলালের মধ্যে আছে আখেরাতে তারা থাকবে কোথায় আগুনের মধ্যে থাকবে আর আশে তারা থাকবে আগুনের মধ্যে কেমন আগুন সাবুনা ফিন্ন আলা উজুহিম যেদিন তাদেরকে টেনে নিয়ে হেঁচড়ে টেনে হেঁচড়ে তারা যাইতে চাবে না জোর করে ট্রেনে নিয়ে দেওয়া হবে যাইতে চাইবে কে শখ করে জাহান নামে যাবে উল্টা পাল্টা টেনে তাদেরকে ইসাবুনা ফিন্নার জাহান নামে ফেলে দেওয়া হবে কেমন করে ফেলা হবে আলাউজুহিম চেহারা নিচের দিকে পাও উপরের দিকে উলটিয়ে নিক্ষেপ করা হবে সাগরে হাঁসারের ময়দান থেকে ড্রাগিং করে নিয়ে যাওয়া হবে অর্থাৎ পলিশ থেকে টেনে হেঁচড়ে নিয়ে নামানো হবে আর ফেলে দেওয়া হবে উপুল করে উপ করে ফাল ফেলে বেশি সুবিধা হবে নাকি পাওনিসির দিকে ফেললে বেশি সুবিধা হবে কোনটা সুবিধা বেশি হবে সুবিধা তো কোনটাই না কোনটাই সুবিধা হবে না কিন্তু আল্লাহ তালা যেটা একটু বেশি কষ্ট ওইটাই করবেন শাস্তি দেওয়ার জন্য ক্রিমিনালদেরকে মাথা নিচের দিকে দিলে মানুষকে যদি একটু বাঁচতে পারে দেখি তাহলে তার শাস্তিটা সে কথা আল্লাহ বলে দিচ্ছেন আলাহুহিহিম উল্টো করে তাদের মাথা চেহারা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে উপর করে ফেলে দেওয়া হবে আর কি বলা হবে দু এ যে সাকার এই যে জাহার নাম জ্বলন্ত আগুন আছে এটা টাচটা কেমন আগুনের স্পর্শ কেমন লাগে আগুনের জ্বলতে কেমন মজা হয় ঢুকে এবারে মজা সাদ গ্রহণ করতে থাকো। থাকাল ইমাব কফি রহমতুল্লাহ আলহি বলেন এখানে আল্লাহ তালা বলছেন ইনিল মুজরিমিন আনিল হাক ও সরিনাহুম ফিহে তারা দুনিয়ার মধ্যে হাককে মিস করে হককে তারা পেল না হককে হারিয়ে ফেললো। হককে তারা সরিয়ে দিল ইসলাম তো হক আর ইসলাম হাকাল কুফরু বা দিল এই হককে তারা প্রত্যাখ্যান করে ফেললো এবং তারা জাহানের আগুনে যাওয়ার জন্য রেডি হয়ে গেল আহ কারা কারা এই হককে মিস করে এক নম্বরে যাদের ভিতর সভা সন্দেহ দিন হকের ব্যাপারে থাকে হ্যাঁ যারা কনফিউজ থাকে যারা উল্টা পাল্টা অপিনিয়ন রায় এগুলোর ভিতরে থাকে এগুলার ভিতরে চলে আসা সমস্ত কাফের মোশরেক বেদিন এমনকি মুফতাজিয়া ইসলামের অনুসারী বলে দাবি করে সকল মুসলিম কিন্তু তারা বেদায়াত করবে এরাও তাদের অন্তর্ভুক্ত মিনসা এরুল ফোরাক যত ফেরাক যত রকমের বাতিল ফেরকা আছে সবাইকে আল্লাহ তালা এইভাবেই জাহান নামে উল্টো নিক্ষেপ করবেন কারণ তারা দলালের মধ্যে ছিল হকের মধ্যে ছিল না এই কারণে তারপরে আল্লাহ তালা বলবেন এবার ইন্না কল্লা হুবেদার আমি প্রত্যেকটি জিনিসকে তাদের তাকদির সহকারে সৃষ্টি করেছি তাকদির সহকারে সৃষ্টি করেছি প্রত্যেকটি সৃষ্টির পিছনে তাকদির আছে কাকে কখন সৃষ্টি করবেন কতদিন হায়াত থাকবে কোন জায়গায় তার জন্ম হবে কোন জায়গায় তার মৃত্যু হবে ছেলে মেয়ে কয়জন হবে নারী হবে না পুরুষ হবে স্বাস্থ্য ভালো হবে না একটু খারাপ হবে সব কিছু আগাম লিখে রাখা ফয়সালা করে দেওয়ার নাম কি কাদার যেটাকে বাংলা বলে থাকি আমরা তাকদির এটাও আরবি শব্দ যেটাকে বলে থাকি বাংলায় ভাগ্য আসলে তাকদির বা কাদার এটা সহকারে আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন অন্য আয়াতে আল্লাহ তালা এসাদ করেছেন আল্লাহ আল্লাহতালা প্রত্যেকটি জিনিস সৃষ্টি করেছেন আর প্রত্যেকটি জিনিসকেই আল্লাহ তালা তাকদির সহকারে সৃষ্টি করেছেন তাকদিরের কাদারের একটি অর্থ হচ্ছে পরিমাণ পরিমাণ কত কত পরিমাণ এই পরিমাণের মধ্যে কি বোঝায় মানে আমার পরিমাণ কত এটা তারা কি বুঝলাম আমার পরিমাণ আল্লাহ এভাবে করেছেন যে আমি এই পৃথিবীতে যে আসবো কবে আসবো কতদিন থাকবো মায়ের পাটে আসার সময় ছেলে হয়ে আসব না মেয়ে হয়ে আসবো এরপরে আমার সন্তান সন্ততি কতজন হবে জীবনে সম্পদ কি পরিমাণ পাব এই সমস্ত কিছু পরিমাণ আল্লাহ তারা ঠিক করে দিয়েছেন এর নাম হচ্ছে কাদার বা তাকদির এই কাদার বা তাকদির ইমানের একটি গুরুত্বপূর্ণ অংশ এরপর এটা ইমানের একটা রকম এর উপর ইমান আনা ফারজ আল্লাহ আয়াতের সাথ করেছেন তিনি প্রত্যেকটি জিনিস নিজের তিনি সৃষ্টি করেছেন আর প্রত্যেকটি জিনিসের পরিমাণ কাদার তাকদির তিনি ঠিক করে দিয়েছেন অন্য আয়াত তিনি সাথ করেছেন উঁচু যার সান যিনি সব কিছু সৃষ্টি করেছেন এবং সব কিছুকে তিনি ঠিকঠাক মতো যেভাবে পয়দা করা দরকার সেভাবে পয়দা করেছেন যিনি তাকদিরের ফসলা করে দিয়েছেন এবং তাকতির অনুযায়ী কাউকে কাউকে হেদায়েত দিয়েছেন আল্লাহ তালা বলতে চাচ্ছেন যে কারা দুনিয়াতে এসে হেদায়ত পাবে কারা হেদায়ত পাবে না কারা হেদায়ত পাওয়ার উপযুক্ত কারা হেদায়েত পাওয়ার উপযুক্ত নয় এগুলো জেনে শুনে আমি তাকদি ঠিক করে দিয়েছি আবু জাহাল ভালো মানুষ হলে হেদায়ত পাওয়ার উপযুক্ত হলে আল্লাহতালা তাকে কুপুরের হালাতে দুনিয়া থেকে নিতেন না সে কুফরির হালতে শেরেকের হালতে মরার জন্য উপযুক্ত যার নামে জলার জন্যই সে ঠিক এটাও আল্লাহ তালা তাকদিরের বাইরে নয় এই তাকদিরটা ইসলামী আকিদার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীতে অনেক লোকেরা তাকদিরকে ডিনাই করেছে এবং অনেক মুসলমানরাও তাকদির নিয়ে গন্ডগোল করেছে তাকদিরের প্রতি বিশ্বাস করতে চায় না আমরা তারা একিন করি ইমান আছে কিন্তু বাস্তব অবস্থার মোকাবিলা আমাদের বিশ্বাস কি তকদিরের ব্যাপারে তালমাটাল হয়ে যায় এই ব্যাপারে ইমামী কাফি রহমতুল্লাহ আলাই বলেন আল্লাহ আল্লাহআ এই আয়াতগুলো দ্বারা দলিল হচ্ছে আয়া আলা সুন্না ইস্তাদু বেহাদিল্লাহ সাবিক আল্লাহ তারা সৃষ্টির আগেই তাকদীরের ফয়সালা ফাইনাল করে ফেলেছেন আমাদের জন্মের আগে আমাদের তাকদিরের ফেসালা ফাইনাল করে ফেলেছেন কিভাবে করলেন আহুয়া মুহু আল যে আল্লাহ তালা জানেন তার ওনার এলেমে আছে যে আমাকে সৃষ্টি করার পরে আমি কেমন হব কিরকম হব কি পাবো কি পাবো না সব আল্লাহ তালার এলেমের মধ্যে আগে থেকেই আছে এবং সেগুলোকে আল্লাহ লিপিবদ্ধ করে রেখেছেন লিখে রেখেছেন এটা হচ্ছে অর্থ বা প্রক্রিয়া। এই গন্ডগোল করেছে আলাল ফেরকাত কাদারি নামে একটি ফেরকা পৃথিবীতে আবির্ভাব হয়েছে আল্লা দিনা নবাগুফি আবাহের আশ্রে শাহাবাহ সাহাবাদের জীবনের শেষ পর্যায়ে এসে কাদারিয়ে নামে একটি ফেরকার আবির্ভাব হয়েছে কাদারিয়ে ফেরকা হচ্ছে তারা বলে আরে তকদির আবার কি তুমি যেটা করবা তকদির তোমার হাতেই সব তুমি ভালো করলে ভালো হবে মন্দ করলে বন্ধ হবে খালাস এখানেই শেষ আল্লাহ তারা লিখে দিয়েছেন তাহলে তো আল্লাহ দায়ী হয়ে গেল তারা এটা উল্টা বুঝলো আর কি একটু বেশি বুঝার চেষ্টা করেছে বেশি বুঝে নষ্ট হয়ে গেছে তো এরা ছিল কাদারই বলতো যে তাকদির মানুষের কর্মটাই তাকদির এখান আমি যা করব চেষ্টা করব। এটাই আমার তাকদির আল্লাহ তালার এখানে কিছু করার নাই আর তাদের উল্টা ছিল আরেক ফিরকা বললো আরে বলে কি এটা বলে তো ইমান থাকে না তারা বললো যে তোমার হাতে কিছুই নাই সব আল্লাহর হাতে যাবারিয়া তাদেরকে বলা হয় মজবুর তুমি অসহায় তোমার তুমি পুতুলের মতো তোমার আল্লাহ যেটা করান সেটাই করবা তোমার কিচ্ছু করার নাই উল্টা হয়ে গেল আর এরা বললো তোমার কিচ্ছু করার নাই সেটার গান বানাইছে আমাদের পুতুলের কি দোষ এটা কি ইসলামিক কনসেপ্ট কুফুরি কনসেপ্ট বেচারা মরে গেছেন আল্লাহ মাফ করে দিন হয়তো এত বুঝেন না জ্ঞান টান কমা ছিল আল্লাহ তালা মাফ করে দেখা করেন কিন্তু এটা কিন্তু ইসলামিক কনসেপ্ট না জামিন না চাও তামিনাচ্ছি পুতুলের কি দোষ তাহলে আল্লাহ তালা মানুষ হচ্ছে কেন এগুলো কোনো মুসলমানের এই রং কনসেপ্ট মাথার মধ্যে ঢুকে এটা একটা রং কনসেপ্ট আদার রং কনসেপ্ট হলো কাদার বলে যে তোমার নিজে যা করবে সেটাই এর আগে পরে কিছু নাই আর আল্লাহর কিছু করার নাই এখানে তুমি যা করো তাই করবে। কোনটা ঠিক কোনোটাই ঠিক না মাঝখানে হলো ইসলাম যা আমরা তাকদিরে বিশ্বাস করি আল্লাহ তালার তাকদির লিখে দিয়েছেন এটা ঠিক তবে আল্লাহ তালা আমাকে দায়িত্ব দিয়েছেন আমাকে করতে হবে এটাও ঠিক আমি যা করব সে অনুযায়ী আল্লাহ তালা আমাকে পুরস্কার দেবেন অথবা শাস্তি দেবেন ফমাইয়া আমল মিসকাল আলাদার রহিনাইয়ারা আমাইয়া আমল মিসকালাদার রথিন সারাইয়ারা তাহলে এখানে আল্লাহর একটা দায়িত্ব আছে আল্লাহর একটা ক্ষমতার তকদিরের ফয়সালা আছে এটা যেমন সত্য তেমনই আমাকেও আল্লাহ তালা দায়িত্ব দিয়েছেন ভালো চিনি আমার কৃত আমার কর্মফল ঠিক করার জন্যে আমারও দায়িত্ব আছে এই দুটার সংমিশ্রণ হচ্ছে শহীদ ইসলামী কনসেপ্ট শহীদ ইসলামী আকিদা এই কাদারি ফেরকা কাদারকে ডিনাই করল এবং সে ব্যাপারে নবী করিম সাল্লা ভবিষ্যৎবাণী করে গিয়েছিলেন তিনি বলেছিলেন যে এরকম বেশ কিছু লোকজন আসবে যেমন একটি হাদিসে এসেছে সে হাদিসটি আবু হরাই রাদা অনুবর্ণনা করেছেন যা মুশেকু কোরাইশ ইলান সাল আলী ওয়াসাল্লাম ইফা মুর মোর্শেকরা এসেছিল করাইজ বংশের মোর্শেকরা নবী করিমসাল্লা সাল্লামের সঙ্গে বহাস করতে তুমি যে কথা বলো তকদির হলে তারা আমাদের কিছু করা দরকার কি ঘরে বসে থাকি রিজেকের প্যাকেট তো ঘরে চলে আসার কথা আমাদের কাজকর্ম করা দরকার কি তারা এই উল্টা পাল্টাতর্ক করত তখন আল্লাহ তালা এই আয়াতগুলো নাজিল করেন তাদের বিভ্রান্তির কথা তারা পথভ্রষ্ট তাদেরকে ডাহ নামে কিভাবে জ্বালানো হবে তারপরে আল্লাহ তালা বলে দিয়েছেন ইন না তুল্লা সে খালাক না হবি কদার এই আয়াতও নাজিল হল এরপরে আরেকটি আবি রাবাহ তিনি একজন তিনি তাহবে আব্বাস যিনি সাহাবি ছিলেন ওনার ছাত্র তিনি বলেন আমি একদিন আসলাম আব্দুল ইবিন আব্বাস রাদি আল্লাহ তালা আনহুর কাছে অহুয়ান জাম জাম তিনি জমজম পানি খাওয়া কেবল শ্বাস করছিলেন ওমরা করে আমি তাকে জিজ্ঞেস করলাম ফাকুল তুল্লাহ তিনি বললাম যে কিছু লোকে কাদারের ব্যাপারে তাকতিরের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলা শুরু করে দিচ্ছে এইরকম তর্ক করে কাদারি গ্রুপ একটা আবিষ্কার হয়েছে তারা বলে তাকদির আবার কি আমি যেটা করবে সেটাই আমার তাকতির এই কথা শোনার পরে এমনি আব্বাস আনহুমা বললেন ফালুহা। এরকম বলা করা শুরু করে দিয়েছে অলরেডি করি নাম তখন আমি বললাম যে হ্যাঁ অলরেডি শুরু হয়ে গেছে তখন তিনি বললেন তিনি বললেন এই আয়াতা এদের উপরে এদের কারণেই না নাজিল হয়েছে এদের ব্যাপারে আল্লাহ তালা ইঙ্গিত দিয়েছেন জু মাসা সাকার এদেরকে আল্লাহ তালা জাহান্নামে জ্বালাবেন আর বলবেন তাক দির দিনাই করেছিল এখন জাহান্নামের মজা নাও আরেকটি হাতিস এসেছে আবদুলা আব্বাস আল্লাহ আনহার ব্যাপারে ওনার কাছে এসে বলা হল ইনার কাদিমা আলাই ওনার কাছে এসে একজনে বললেন যে এক লোক আসছে আমাদের কাছে মদিনায় বেড়াতে অথবা মক্কায় আর সে বলে যে আমি তাক দিন মানি টানি না কাদারের কোনো কিছু বিশ্বাস করি না ফকালু উনি আলাইহি তো আব্দুলা আব্বাস তখন বুড়ো হয়ে গেছে বলে যে কোথায় আসলে ওটা আমাকে দেখাই দাও আমার আমাকে নিয়ে যাবার কাছে আহু আমা ওই সময় আব্দুল আব্বাস কিন্তু অন্ধ হয়ে গেছেন বুড়ো হয়ে চোখে আর দেখেন না এই অবস্থায় বলতেছেন আব্দুল আব্বাস তাকে পাইলে কি করবেন আপনি কি করতে চান কালা দিন আিয়া দিহি আল্লাহর কসম করে বলি যার হাতে আমার জান আছে লাইন ইস্তাম ইস্তাম ক্যান মিনহু আমি যদি তাকে হাতের কাছে পেয়ে যাই আমার টান দিয়ে ছিঁড়ে ফেলবাহ আমার হাতে যদি তার গরদান ধরতে পারি মটকা ভেঙ্গে দাফন করে দেবো তাকে এত রাগ হয়ে গেলেন কলা ফাইনিস আমি নবীকারী সলাচক বলতে শুনেছি যে এইভাবে তাকদের নিয়ে যারা কথাবার্তা বলবে লম্বা হাদিস তার মধ্যে একটি কথা আছে শেষ অংশ সেটা হচ্ছে এটা হচ্ছে এই উম্মতের সর্বপ্রথম সেরেক উম্মতে মোহাম্মদের সর্বপ্রথম সেরেক হবে কোনটা দিয়ে তাকদীরকে ডিনাই করবে আল্লাহর কথন করে বলি তারা এই সমস্ত অন্যায় রায় মতবাদ অপিনিয়ন দেওয়া থেকে বন্ধ করবে মিন তাতে করে তারা এই ভালোর দিকে চলে আসে তাওবা করে যে খারাপ রাস্তায় তারা চলে গিয়েছিল হ্যাঁ তারা যেন চলে আসে এইভাবে করে আবদুল আব্বাস আনহুমা তাদের ব্যাপারে অনেক কথাবার্তা শক্ত করে বলেছেন আরেকটি আব্বাস রাদেছে তার আগে আরেকটি হাদিস আমরা শোনা দরকার সেটা হচ্ছে আব্দুল ইবিন অমর রাজি আল্লাহ আনহুমা তিনি বলেন যে রসুল্লাহ সাল্লাম বলেছেন লেকুল্লে উম্মা তিন মাজুস সব উম্মতের মধ্যেই তারা অগ্নি পূজক মুস্রেকদের মতো হবে আর আমার উন্মতের মোশ্রিক হবে মাজুস উম্মীন ইয়া করুন আমার নবীর উম্মতের মধ্যে ওরাই হবে মাজুস অগ্নি পূজকের মতো যারা বলবে তাকদির বলতে কিছু না এটাই তাক মানি না কিছু এগুলা এত খারাপ লোক ইনমারে এগুলা যদি কোন সময় অসুখ হয় কোন সময় এদেরকে দেখতেও না। এগুলো অসুস্থ হয়ে গেলে দেখতেও না এত ঘৃণা করবা এগুলাকে সাধু হুম এগুলো মারা গেলে এগুলো জানা যায় করো না। তাহলে তাকদিরের ব্যাপারটা কিরকম শক্ত বুঝতে পেরেছেন এবার ইবনি আব্বাস হাদিস শুনি তিনি বললেন বলেছিলেন হে আব্বাস কত মজবুত করে শোনো ওয়া আলম আন্নাল উম্মা তালাউ ইস্তমাউ আল্লাহ ফাউক বিশাই সমস্ত মানুষ পৃথিবীর যদি এক জায়গায় সমবেত হয় ঐক্যবদ্ধ হয় আর তোমাকে কিছু একটা উপকার করতে চায় তারা তারা তোমাকে উপকার করতে পারবে না অতটুকুন ছাড়া যতটুকুন আল্লাহ তালা তোমার জন্য অলরেডি লিখে রেখেছেন। লাম রেখেছেনুক আর সমস্ত দুনিয়ার মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে যায় যে তোমাকে ক্ষতিগ্রস্ত করে ফেলবে কোন ক্ষতি করতে পারবে না অতটুকুন ছাড়া যতটুকুন আল্লাহ তালা তোমার জন্য অলরেডি লিখে রেখেছেন বিপদ আপদ মুসিবত দেখলে আমরা অনেক সময় ঘাবড়িয়ে যাই একেই করা দরকার আমার আল্লাহর হুকুমের বাইরে বেশি কিছু ঘটবে আর যতটুকুন আল্লাহ লিখে রেখেছেন ততটুকুন ঘটবে তার কমও ঘটবে না বেশি ঘটবে না তাহলে বিপদ আসলে মুসলমান খুব বেশি ঘাবড়িয়ে যাবে না ঘাবড়িয়ে দেওয়া কি ভালো লক্ষণ না এটা তাসবিরের প্রতি ইমান দুর্বল হয়ে যাওয়ার লক্ষণ এই জন্য কোনো অবস্থাতেই বিপদগ্রস্ত হয়ে গেলে মুসিবত দেখলে মমিন যেন ঘাবড়িয়ে না যায় যে আল্লাহর হুকুমের বাইরে কিছু হবে না যা হবে আল্লাহর হুকুম হবে আমি এত পরোয়া করি না এরকম হওয়া লাগবে সবাইকে আল্লাহ তালা তফিক দান করুন তারপরে তিনি আরো বলেন হাজিরছে জাফফাতিল আকলাম অত কলমগুলো উঠে নেওয়া হয়ে গেছে কোন জায়গায় আছে রুফি রুফিয়াতিল আকলাম কলমগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেছে লেখে তকদির লেখা শেষ আর কাগজ অলরেডি ফোল্ড করা হয়ে গেছে ভাঁস করে রেখে দেওয়া হয়ে গেছে তোমার তকদিরের ফয়সলা বহুত আগি হয়ে গেছে এরপরে আরেকটি হাদিস এসেছে এই প্রসঙ্গে খুব সুন্দর হাদিস ওবাদি আল্লাহন একজন সাহাবি উনি ওনাকে দেখতে আসেন কেউ কেউ বাহু মারিদ তিনি তখন অসুস্থ হয়ে পড়েছেন আমি ওনার নাতি বলতেছেন আমি ওনাকে দেখতে আসলাম আর আমার কাছে মনে হচ্ছে যে আমার দাদা বোধহয় খুব সহসাই চলে যাবেন দুনিয়া থেকে মৃত্যুর লক্ষণ দেখা গেল ফাকুলা আতা আসেনি আমি বললাম যে হে পিতা দাদা যাই হোক আমাকে একটু ওসিয়ত করেন কিছু আমাকে আপনি নির্দেশ নির্দেশ দেন সর্বশেষ মৃত্যুর আগে জরুরি কিছু কথা বলে যান দিলি আর আমার জন্য আপনি কিছু কষ্ট করে নসি করে কষ্ট হলেও আমাকে বলে ফা যানি তিনি বলেন যে আমাকে তাহলে উঠে বসাও তিনি শুয়েছিলেন খুব দুর্বল আমাকে বসাও তাহলে আদলা সুহু ওনাকে বসানো হলো কল আয়াবু নাই ইন্ম এম এল ইম্যান বললাম তবলোক হাক্কা হাকিয়ে কাতালেম বিল্লাহ। হাত তাল কাদ রেখাই রিহিহি তিনি যতক্ষণ না তুমি এটার ইমান না আনবা যে আল্লাহ যে ফয়সলা করে দিয়েছেন তাকদিরের ভালো ঘটুক আমার জন্য বা কিছু খারাপ ঘটে যাক যাই কিছু আমার কিসমতে আসে সবকিছু আল্লাহ তালার হুকুমেই এগুলো ছাড়া অন্য কিছু ঘটবে না কোন ইমান যদি তোমার না থাকে তাহলে তুমি ইমানের মজাও পাবা না আর আল্লাহর ব্যাপারে তোমার এলেমও পরিপূর্ণভাবে ভাবে হাসিল হবে না তা আমি বললাম এ কথা শুনে কলতে ইয়া আকাইফলি আনা আলামা খাইল কাদার অসার রুহু আমি বললাম যে পিতা বা দাদা আমি এই ভালো না মন্দ তকদিরের কোনটা ভালো কোনটা মন্দ এটা বুঝবো কেমনি তিনি বললেন সোজা কথা এটাই মনে রাখবা যেটা আল্লাহ লিখে রেখেছেন যেটা তোমার কাছে আসছে তোমার ঘটে গেছে এটা কোনোদিন তোমার মিস হওয়ার কথা না একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল অ্যাক্সিডেন্টটা হতো না এটা কোনদিন ধারণা করো না যদি এই রাস্তা দিয়ে না আসতাম তাহলে অ্যাক্সিডেন্টটা হতো না এটা বলা ঠিক হবে ইস যদি একটা আগে খবর পাইতাম তাহলে দশ টাকা আমি আজকে মিস হইতাম না এটা মিস হওয়ারই ছিল কোনোদিন আপনার কপালে দশ টাকা থাকতো না এটা আসবেই না তুমি এটা মনে করতে হবে ইস আর এক মিনিট আগে ঘরে থেকে বাইরে এলে বাসটা মিস করতাম না আপনি এক মিনিট আগে বাইরে হইতেনি না কোনোদিন বাস এটা পাবেনি না কোনোদিন এটা আল্লাহ লিখে রেখেছেন আফসোস করে কি করবেন এইটা হল তাক তিনি বললেন যে এইটা ধরে নিবা তিনি আরেকটু বুঝালেন শুন আমার সন্তান আমি নবী করিম সাল্লাহামকে বলতে শুনেছি আল্লাহুল কালাম সর্বপ্রথম সৃষ্টি যখন আল্লাহ করলেন তিনি প্রথম কলমকে সৃষ্টি করলেন বড় কলম আমাদের এই পকেটের কলম না আল্লাহর কলম সব তকদিন লেখছে যে কলম ওই কলম্বাহু উক্ত আল্লাহ তালা সেই কলমকে বললেন লেখ কলমকে বললেন হুকুম দিন লেখতে থাকো তো কলম জিজ্ঞাসা করল ইয়া আল্লাহ আমি কি কি লেখব তখন আল্লাহ বললেন উক্তুব লেখতে থাকো হ্যাঁ যা হবে পৃথিবীতে আগামী পর্যন্ত বিমা হ্যাঁ কেয়ামত পর্যন্ত যা কিছু আসবে কে কে আসবে কোন কোন জানোয়ার আসবে তার কত হায়াত হবে কে কদুর লম্বা হবে কে কুদুর বেটে হবে কে কদুর সুন্দর হবে কে কুদুর কালো হবে সব লিখে দাও এইগুলা সব আল্লাহ তালা কলমকে দিয়ে অলরেডি লিখিয়ে ফেলেছেন কতদিন আগে লিখিয়েছেন পঞ্চাশ হাজার বছর আগে হ্যাঁ তারপরে এখন সর্বশেষ তিনি হাদিসা শেষ করলেন আলা দাখাল তার নাম হে সন্তান তুমি যদি এইরকম ইমান আকিদা তোমার এই লেভেলে না আসে এটা যদি একই না করা এরকম একই পয়দা না হয় তাহলে তুমি মরে গেলে জাহান্নামে চলে যাবা ইমানকে এরকম পাকাপোক্ত করতে হবে তোমার তাকদিরের ব্যাপারে তার ঠিক হবে না যত কোন চারটা জিনিসের উপর তার ইকিন ইমান মজবুত না হয়ে যায় এক নম্বরে হচ্ছে আল্লাহ সারা কোনো মাবুদ নাই এটাকে ইকিন করা وعن رسول الله باثني بالحق আর আমি আল্লাহর রাসূল আমাকে আল্লাহ তাআলা সহিহ হক রিসালাত দিয়ে পাঠিয়েছেন ওয়াইউমিন বিলবাস ইবাদাল মউত আর মউতের পরে তিন নম্বরে হচ্ছে মউতের পরে আবার হাশরের ময়দানে পুনরুত্থান করা হবে কাদার তাকের যে ফয়সালা লিখে রাখা হয়েছে ভালো মন্দ যাই ঘটবে আল্লাহ অনুযায়ী হবেই এই কথাটাকে আসমান জমিন পয়দা করার পঞ্চাশ হাজার বৎসর আগে আল্লাহ তালা সমস্ত সৃষ্টির তাকদিরকে লেখে ফেলেছেন লিপিবদ্ধ করা কাজ তৈরি হয়েছে আপনার জন্মের আগে না সারা আকাশ পৃথিবীর জন্মের আগে আকাশ পৃথিবীর সৃষ্টি করার পঞ্চাশ হাজার বছর আগে লেখা শেষ এখন আজকে আপনি ফ্লাইট মিস করে ফেলে এত দুঃখ কষ্ট পাচ্ছেন আহ আর এত খারাপ হয়ে গেছে কি করা যায় কিন্তু এটা যে ফ্লাইট যে মিস করবেন কতদিন আগে লেখা হয়েছে পঞ্চাশ হাজারের বেশি পোশার আগে লেখা হয়ে গেছে তাহলে এগুলা জানলে সুবিধা কি ফ্লাইট মিস করলে এত আফসুস আর লাগবে না নয় শুধু আফসুস লাগে অমুকে দায়ী করে তমুকে দায়ী করে মনের ভিতরে কষ্ট আসে রিয়াকশন হয় টেনশন বাড়ে হ্যাঁ ডিপ্রেশন সৃষ্টি হয়ে যায় সেখান থেকে আরো খারাপ হইতে হতে হার্ট অ্যাটাক করে ফেলে আর তাকদিনের উপরে যদি একদিন থাকে বাস মানুষ ঠান্ডা থাকে তখন আমার আল্লাহর ফয়সলা আছে এরকম হবে আমি তো এটা কিছুতে পারবো না এই তাকদিরের কথা শেষ করে আমরা চলে আসতেছি আর দুই দিন লাইন আল্লাহ এখন বলছেন এই যে তাকদিরের কথাটা শেষ হলো আমি এই পৃথিবীর মানুষকে কাকে কখন ধরবো এটাও তো তাকদিরের ফয়সলা হয়ে আছে তাই না ফেরাহানকে কখন ধরবেন লেখা ছিল আমার এত শক্তিশালী পাওয়ারফুল মানুষকে ধরতেও সাহস্তা করতেও আমার কদ্দুর লাগে কালাম হেম বিল চোখের পলকে আমার হুকুমটা বাস্তবায়িত হয়ে যায় হ্যাঁ আমার সমস্ত কাজ কারবার ইল্লা ওয়াহিদা হ্যাঁ একবার মাত্র একবার আল্লাহ তালা বলে দেন কুন তারপর কি হয় ফাইয়াকুন সব হয়ে যায় হয়ে যাও হয়ে যায় একটা কথা মাত্র দুইবার পাওয়া লাগে না দুইবার বলা লাগে কি যে বলছিলাম হইল না কেন এখনো আবার রিমাইন্ডার দেওয়া লাগে না কোন সঙ্গে সঙ্গে ফাইয়াকুন তারপরে আল্লাহ তালা বলছেন কালাম হেম বিল বাসার কোন আর ফাইয়া এটা বলতে আর হইতে কতক্ষণ লাগে কালাম হেম বিন বাসার চোখের পলক ফিরাতে যত সময় লাগে ওই অতটুকু সময়ের মধ্যে কমপ্লিট হয়ে যায় কত দ্রুত কত দ্রুত হ্যাঁ এরপরে আল্লাহ তালা বলেন তোমাদের আগে অনেক বড় বড় দল বড় বড় গোষ্ঠী বড় বড় রাষ্ট্রশক্তি বড় বড় দুর্দণ্ড প্রতাপ ক্ষমতার মালিক ফেরাউন্দের মতন শক্তি কিউ আমি কি করেছি আহলাক না হালাক করে দিয়েছি ফাহাল আসো কেউ ওইগুলো থেকে শিক্ষা নিতে এই জমানার জালিমরা এই জমানার ক্ষমতাসিন্দা তোমরা আসো কেউ শিক্ষা নিতে বকুল আর ধ্বংস তো হল এখানেই শেষ নয় যা কিছু তারা অপকর্ম করেছিল হ্যাঁ সবগুলো কোথায় আছে জুবরের লেখা আছে যুবর অর্থ হল যা লেখা হয় সেইফার মত অর্থাৎ আমল নামায় তাদের সমস্ত অপকর্ম রেকর্ড করা আছে কোথায় আমল নামার মধ্যে সব কিছু লেখা আছে এই সমস্ত অন্যায় প্রকৃতি এই সমস্ত সীমা লঙ্ঘন অত্যাচার আল্লাহর সঙ্গে দুশ্মনী সব কিছু আমি দেখে রেখেছি ছোট বড় সব লাইনে কে সাজিয়ে গুছিয়ে লেখা আছে বলেছেন কাফেররা এরকম লেখা যখন পাবে তখন কি বলবে সর্বনাশের কথা দেখি এই দিয়েছে কিতাবা ওই বইয়ের মধ্যে সব দেখি লেখা আছে কোনটাই দেখি বাদ দেয়নি একটাও তো মিস্টেক হয়নি সবগুলো সংরক্ষণ করা হয়ে গেছে সব কিন্তু তার রেডি পেয়ে যাবে সেদিনকে সম্পর্কে আল্লাহ তালা অত্যন্ত সতর্ক করছেন সাবধান করে দিচ্ছেন আর এগুলোর মোকাবিলায় এ সমস্ত কথা কাদের জন্য ক্রিমিনাল যারা কাফের বেদিন মুশরেক এবং যারা দালেম যারা পৃথিবীতে অন্যায় অপকর্ম করে মুজরেমি গুনাগার তাদেরকে আল্লাহ তালা এই সমস্ত সাবধানবাণী করলেন করার পরে তারপরে আল্লাহ তালা মুত্তাকিদেরকে সুসংবাদ দিচ্ছেন হ্যাঁ মুত্তাকিদেরকে আল্লাহ তালা সুসংবাদ দিচ্ছেন এইজন্য জন্য গুণা বড় গুলো আমরা অনেক সময় করতে চাই না ছোট গুলো আমরা করে ফেলি তাই না ছোট গুণকে আমরা গুরুত্ব দেই না কিন্তু ছোট গুণা যখন এতগুলো জোগাড় হয়ে যায় এগুলোর ওজন কি কম হবে নাকি এগুলোর অবস্থা কাহিল হয়ে যাবে সেই ব্যাপারে রাসুলল্লাহ সাল্লাম হাদিসে বলেছেন মা আয়সা বলেন হ্যাঁ কানা ইয়াকুলু আনা রাসুল্লাহ সাল্লাম কানা ইয়াকুল ইয়া এসা ইয়া কিজন বান আয়েশা তুমি সাবধান ছোট ছোট গুণা মনে করে অনেক গুণা করে ফেলো না এইগুলো সবজিরে গুণা অসুবিধা নাই এগুলাও আল্লাহ তালার কাছ থেকে আদায় করার মতো আল্লাহ ব্যবস্থা রেখেছেন এগুলো সম্পর্কেও জিজ্ঞাসা করবেন একজন নামসে সোলাইমান এবদিন মুগির তিনি একবার একটা ছোট গুণা করে ফেললেন তিনি অনেক নিকার লোক ছিলেন হ্যাঁ কিন্তু তিনি ছোট্ট গুণা করে ফেলেছিলেন তো কোলা হরে গুণা তো হয়ে গেল ঠিক আছে এটা সগিরা গুনা এত গুরুত্ব দিলেন না শুয়ে গেছেন এখন রাত্রে স্বপ্নে দেখেন একজন এসে ওনাকে একটা কবিতা শোনাচ্ছে তুমি ছোট্ট গুণাকে সগিরা মনে করে ছেড়ে দিও না এরকম সগীরা যখন করতে থাকে করতে করতে সগিরা এক পর্যায়ে কবিরায় রূপ গ্রহণ করে সবিরা যখন একটা পর একটা জমা হয়ে যায় আর তবা করে না ছেড়ে দেয় না তখন তোমার রবের কাছে লাইনে লাইনে জমা হতে হতে বিরাট এক ফির্তি তার হয়ে যায় ফজুর হাওয়া আনিল বা তোমার মনেই যে ধোকা দেয় ওয়াস বসা দেয় নকসের মধ্যে খায়সাত সাথে এসে কুমন্ত্রণা দেয় ছোটখাটো গুণা করে ফেল হ্যাঁ এই আর তুমি মনে করা ছোট গুণা থেকে বাঁচার কোনো উপায় নাই তো আসলে কি করা যাবে আর ঠিক আছে এরকম করে অনেকে আজকে বিয়ের দিন আর কি করা যাবে হ্যাঁ আজকে অ্যালাউ করে দেন। করে না এরকম হ্যাঁ এরকম করে দেয় বল না তুমি সবসময় অ্যালার্ট থাকবে কোনো দিন তোমার জন্য কনসেশন নাই এটা মনে করবা ইহেব্বা ই আল্লাহম যে আল্লাহকে যদি যে ভালোবাসে যে আল্লাহর প্রেমিক হয় তার অন্তর তো সব সময় আল্লাহর দিকেই থাকবে রুজু হয়ে চার নফসে গুনার দিকে ওয়াশ দিয়ে ধোকায় দিয়ে ছগুরে গুনা চট করে করাই নিবে কেন তোমার তো আল্লাহ দর্শনের তোমার খেয়াল আছে আল কাজেই তোমার কাছে সব সময় তুমি হেদায়ত চাও হ্যাঁ যে আল্লাহ তুমি আমাকে হেদায়ত দিয়ে সগিরা গুনা থেকেও বাঁচিয়ে দাও তোমার রব একাই যথেষ্ট তোমাকে হেদায়ত করতে আর সাহায্য করতে এখন এই সোলাইমান মুগিরা সগিরা গুনা করে এই চিন্তায় পড়লেন স্বপ্নে দেখলেন আমরা তো কবিরা গুণা করে স্বপ্নে দেখি না নিশ্চিন্তে ঘুমায় যাই তাই না তবা করার চিন্তা করি না তো কাজেই আসলে আল্লাহ তালা কাছে তবা করতে হবে সবই লা কবিরা কত হাসি ঠাট্টা মস্কারি করে কত লাইটলি আমরা গুনাকে হ্যাঁ গ্রহণ করে ফেলি সিরিয়াসলি নাই না তবা করতে হবে গুণাকারদের জন্য এই সমস্ত সতর্কবাণী দেওয়ার পরে আল্লাহ তাল্লাহ সুরাটাকে শেষ করে দিচ্ছেন এবার যারা আল্লাহর মমিন মুতাকি মন্দা পরেহেজগার তাদেরকে একটু সুসংবাদ দিয়ে শাস করতেছেন কারণ এতক্ষণ পর্যন্ত যাহার নামের কথা শুনে তো মম্মিদের গলা শুকিয়ে গেছে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গেছে যারা নিকার মুতাকি আল্লাহ তালা তাদেরকে একটু সুসংবাদ দিতে পছন্দ করেন তা আল্লাহ তাদেরকে সুসংবাদ দিচ্ছেন ইন্নাল মুতাকিন্ন ইউ নাহার যারা মুত্তাকিন তাদের জন্য এই সমস্ত কোনো কষ্ট নাই তাদের জন্য আসি জান্নাহাতের বাগানগুলো আর নহরগুলো প্রবাহিত কি সুন্দর পানির ফোয়ারা তাদের অপেক্ষায় আছে কাফরে জন্য যেখানে জাহানাবের আগুন জ্বালানো হবে উপর করে নিক্ষেপ করা হবে তার মোকাবেলায় মোত্তাকিদের জন্য রয়েছে কত সুন্দর পুরস্কার মোত্তাকি হওয়া লাগবে তাকোয়া জীবনে অর্জন করা লাগবে আর তাকোয়া অর্জন কেমনে হয় আল্লাহর এবাদত গুলো হুকুমগুলো ঠিক পালন করা যেগুলো হারাম নিষেধ করেছেন সেগুলো থেকে দূরে থাকা এটাকে আমরা মেক্সিয়ার করতে পেরেছি তাহলেই মোত্তাকি হতে পারবো তা না হলে নয় এরপরে তাদের পুরস্কার হচ্ছে ফি মোত্তাকিদের আল্লাহ তাদের জন্য সুন্দর সুন্দর চেয়ার রেখে দিয়েছেন সুন্দর সুন্দর আসন বরাদ্দ করে দিয়েছেন মাকাদ কিন আর সত্য তার ঠিকানা তৈরি করে দিয়েছেন তাদের জন্য আহ এন দ্য মালিক মুক্তাদের এত সুন্দর ঠিকানা হবে বসার জাগা করে দিবেন সোফা সেট তৈরি করে দিবেন আল্লাহ তালা নিজের কাছে নিয়ে আল্লাহ তালা বসাই দিবেন। এন দ্য মালিক মুক্তাদের যে মুক্তাদের আল্লাহ যার এত ক্ষমতা সেই ক্ষমতাওয়ালা মালিক যে আল্লাহ সে আল্লাহর কাছে তোমাদেরকে মোকার রাবিনের অন্তর্ভুক্ত করে ফেলবেন আল্লাহর অন্তর্ভুক্ত কাছাকাছের লোকদের অন্তর্ভুক্ত করে নেবেন যারা আল্লাহ তালার কিছু নেক আমল করে করে উঁচু আসন অর্জন করে আল্লাহ তাদেরকে মোকার অন্তর্ভুক্তি করে মোকার অর্থ কি যারা আল্লাহর খুব কাছাকাছি হয়ে যায় একটি বিশেষ আমলের কথা একটা হাদিসে এসেছে কোন আমল করলে আল্লাহর বেশি কাছাকাছি হওয়া যায় আল্লাহর হাতে তৈরি করা আসনের মধ্যে বসা যাবে তার একটা এক্সাম্পল শোনেন আলমোক সেতুন আইন রহমান আল্লাহ তালা বলেন যে ইনসাফ কায়েম করে পৃথিবীতে যদি আপনি সরকার হন দেশে সে ইনসাফ কায়েম করেন বিচারপতি হলে ইনসাফ কায়েম করেন যে কোনো সরকারি অফিসার হলে ইনসাফ কায়েম করেন চেয়ারম্যান মেম্বার হলে ইনসাফ কায়েম করেন গ্রামের পঞ্চায়েত হলে ইনসাফ কায়েম করেন হাজব্যান্ড ওয়াইফের দরবার লাগছে ফয়সলা করে যদি কি ইনসাফ কায়েম করেন যদি আপনি ইনসাফের এরকম ব্যবস্থা করতে পারেন তাহলে তাদের পুরস্কার একটা খাস হাদিসে এসেছে যে আল্লাহ তালা তাদের জন্য কেমতের দিন নূরের মেম্বার বানিয়ে দিবেন আর সেই মেম্বারটাকে আল্লাহ বসাবেন কোন জায়গায় আল্লাহ তালার ডান পাশে বসাবেন আবার আমিন আল্লাহ তালার দোনো হাত আবার ডান আল্লাহর বাম হাত নাই সব ভান আল্লাহ অদ্ভুত কথা লাগতেছে আপনাদের কাছে আমাদের তো ডান হাত একটা একটা কি বাম হাত আল্লাহ তালার হাত হাত কি আল্লা কুদরতের আল্লাহর অস্তিত্বের কল্পনা তো আমরা করে কোনো কিছু আবিষ্কার করতে পারবো না কিন্তু এক একটি কথা আমাদেরকে কিছু আল্লাহর সম্পর্কে যখন ধারণা দেয় এটা ইয়কিন করতে হবে ততটুকুন বোঝারও চেষ্টা করতে হবে আল্লাহর দোনো হাতই ডান আল্লাহর ডান ডান পাশে তাদেরকে কি করা হবে বসানো হবে ইয়ামিনে মানে নূরের মিম্বর বানিয়ে ডানসাইডে বসানো হবে সেই লোকগুলো কারা আল্লাফি হক ও যখন তাদেরকে যখন তারা কোন রকমের ফয়সালা হুকুম দেওয়া বিচার আচার করা দেশ শাসন করা ইত্যাদি মানুষের দায়িত্ব গ্রহণ করার পর্যায়ে আসে তারা যদি ইনসাফ করে জনগণের মাঝে আল্লাহ তালা তাদেরকে কেমতে দিন নূরের মেম্বারের মধ্যে বসাবে মুসলিম দেশের লোকেরা সরকারগুলো ইনসাফ করে। তাদের তো কে আমাদের দিনের এইগুলো কোন দরকার নাই তাদের দরকার নাই আর এগুলো যদি শুনতো আর জানতো কত তাড়াতাড়ি তারা আল্লাহর কাছে নৈকট্য অর্জন করার জন্য চেষ্টা করতে পারত কত বড় ফজিলতের মানে অনুসারী তারা হতে পারত কিসমত তাদের খুলে যেত এবং যে সাত ধরনের লোককে আল্লাহ তালা আরো সে নিশ্চয় ছায়া দিবেন হাসরের ময়দানে যখন অন্য কোনো ছায়া থাকবে না তার মধ্যে একদল কারা আছে ন্যায় বিচারক বাদশাহ ন্যায় বিচারক শাসক ন্যায় বিচারক সরকার আর দুঃখের বিষয় মুসলিম বিশ্ব সরকারগুলি যা বড় জালেন সবচেয়ে বড় অন্যায়কারী তারা হয়ে যায় তারা ন্যায়কে অন্যায় বানায় অন্যায়কে ন্যায় বানায় মিথ্যাকে সত্য বানায় সত্যকে মিথ্যা বানায় আসতেছে কি দুর্ভাগ্যের বিষয় যাদেরকে আল্লাহ পুরস্কার দিবেন শাসকদেরকে একটু ইনসাফ করলে এত বড় পুরস্কার আর শাসকরা যদি বে ইনসাফ করে তাহলে শাস্তি কেমন হবে হ্যাঁ পুরস্কার যেমন বড় তেমন শাস্তিও বড় সাধারণ মানুষ বে করলে এর দু শাস্তি পাবে না সরকারি পর্যায়ে ক্ষমতায় যারা গদিতে বসে তারা যখন বে করে তাদের শাস্তিটাকে আল্লাহ তারা এত বড় করে দিবেন। এখানেই আল্লাহ তালা এই আয়াতের সমাপ্তি ঘোষণা করলেন এবং পরবর্তী সুরাটি হচ্ছে সুরা আর রহমান যে সুরার নামকরণ করেছে আল্লাহ তালা নিজের নাম দিয়ে আর নিজের কোন নামটা আল্লাহ পছন্দ করেছেন দয়া মায়ার যে নামটা আছে কাজে এই দয়া মায়ার নামের সুরার তাফসিরটা অবশ্যই আমাদের শোনা দরকার আগামী সপ্তাহ থেকে আল্লাহ তালা তফিস গেলে ইনশা আল্লাহ আমরা তাফসির আজকে এখানে শেষ হল তাহলে কয়েকটি প্রশ্ন লিখিত এসেছে এগুলো শেষ করে আপনাদের হাতের কয়েকটি প্রশ্ন আর চেষ্টা করবে ইনশাআল্লাহ ছেলে এক দেশে মেয়ে আরেক দেশে এমত অবস্থায় ফোনের মাধ্যমে বিবাহ পড়ানো কি সঠিক আপনারা মতামত জানতে অনুরোধ জানাচ্ছি ফোনে বিবাহের আগদ করাটা ভালো না আগদ হবে না এমন হুকুম আমি এমন ফতিয়া দিচ্ছি না কিন্তু কাজটা ভালো না এটা আমি উৎসাহিত করি না কারণ এটা একটা আগ্রহ দুই উভয় পক্ষ সামনাসামনি থাকা দরকার অর্ধেক এক জায়গায় আরেক অর্ধেক আরেক জায়গায় দুর্বল হয়ে যায় বরকত কমে যায় এবং মতামত আসলে পাওয়া গেছে কিনা এজেন্ট ঠিক দিয়েছে কিনা কবুল ঠিক মতো করেছে কিনা একসঙ্গে দোয়া করা একসঙ্গে খোদ বাসনা এই যে একসঙ্গে হওয়ার জিনিস আমরা কেটে ফেললাম আলাদা করে ফেললাম এটা করা একটা ভালো কোনো কাজ নয় আমি কখনোই এটাকে সাপোর্ট করি না কেউ আমার কাছে চাইলেও আমি এটাকে অ্যালাউ করি না তবে তার অর্থ হবে না এরকম কোনো ফটুয়া দিচ্ছি না কেউ করে ফেললে এরকম যদি ফোনে করে ফেলে বিয়ে হয় নাই এরকম প্রতিভাবে দেওয়া হচ্ছে না বিয়ে হয়তো হয়ে গেছে কিন্তু বেশি সুবিধা হয় না কি ঠিক আছে শর্ট স্লিভ শার্ট পরে নামাজ পড়লে নামাজের কি কোনো ধরনের ক্ষতি হয় মানে যেটা আমরা বাংলা হাত হাতা শার্ট বলি কোন ঢাকা যায় না এখানে এসে শেষ কোন খালি থাকলে এটা নামাজ হয়ে যাবে হবে না এমন নয় কিন্তু সুন্নতি লেবাসের খেলাফ হয়ে যায় নবী করিম সাল্লাহ সুননত কে মিস করলেন আর সুনকে মিস করলে জিনিসটা মাকরুব হয়ে যায় কারা হাত চলে আসে এই জন্য শর্ট স্লিপে নামাজ পড়লে নামাজ হয়ে যায় ঠিকই কিন্তু কিছু মাকরু সৃষ্টি হয়ে যায় শূন্যতের খেলাফ হয়ে যায় এই জন্য আপনার নামাজটা আল্লাহ কাছে কবুল করানোর জন্য সুনত ভালো করে সবগুলোই আমল করা দরকার শূন্যত হল আপনার কোনইাকা দেওয়া লাগবে কোনই কোন গিরাটা ঢাকা যাবে এত রকম হলেই চলবে কোনো প্রোগ্রাম চলাকালে ইসলামিক প্রোগ্রাম চলাকালে আজান শুনলে সবার উত্তর দেওয়া দরকার না একজন দিলে হয় কেউ কেউ বলেন একজন উত্তর দিলে আদায় হয়ে যায় আর আজানের পর আবার কন্টিনিউ করা প্রোগ্রাম কন্টিনিউ করা ঠিক এর হামকাল্লাহ একজনে আজান এর উত্তর দিলে বাকিদের উত্তর হয়ে যাবে এরকম কোনো হাদিস তো আমি পাইনি হাদিস আছে সবার জন্যই যে ব্যক্তি আজান শুনবে ঠিক মতো জবাব দিবে তারপরে আজান শেষ হয়ে গেলে দরশ্বরী পড়বে এরপরে আল্লাহর্বাহাদ এই দোয়াটা পড়বে আমার সুপারিশ তার জন্য ওয়াজিব হয়ে যায় যিনি উত্তর দিবেন উনি সুপারিশ পাবেন আর বাকি সবগুলো যারা কথা বলছে প্রোগ্রাম তাদের তারা সবগুলো মিস করবে আর আজানের পরে আজান তো আজান স্পিরিট হল আজানের পরেই আসলে আমরা নামাদের চলে আসা আজানের পরে প্রোগ্রাম কন্টিনিউ করাটা ইসলামের আদান দেওয়ার পরে তেমন বেশি লম্বা সময় নয় পাঁচ সাত মিনিট পনেরো মিনিট ম্যাক্সিমাম উজু করতে হবে দুই রাঘাত চার আঘাত আছে আদায় করতে হবে তাহে মসজিদ হবে নামাজ যেন প্রস্তুত থাকতে হবে সেখানে আসলে না করাটা দিকে যাওয়াটাই উত্তম সেদিন বোখারিতে হাজির দেখলাম শুক্রবারে গোসল করা ওয়াজিব শুক্রবারে গোসলের ফজিলার সম্বন্ধে জানতে চাই শুক্রবারে গোসল করা ওয়াজিব বা ফরজ ছিল এক সময় যেটা ওয়াজিব দেখছেন এই ওয়াজিবের অন্যান্য ইমামরা ওয়াজিবের অর্থ ফরজ নিয়েছেন মদিনাতেই বা যখন প্রথম জুমান নামাজ ফরজ হয় রাসুল উল্লা সাল্লার সালাম সবাইকে হুকুম দিয়েছিলেন যে জুমার নামাজে গোসল করে আসতে সবাইকে মাস্ট কারণ হল মুসলমানরা তখন অর্থনৈতিকভাবে খুব কষ্টে ছিলেন কাহিক পরিশ্রম করতেন জামা কাপড় একটা বেশি দুইটা ছিল না তো সারা দিন গরমের মধ্যে কাজ টাস করতেন ঘামে জামা কাপড় শরীর সবসময় মানে ঘরমাক্ত হয়ে গেছে শরীরে গন্ধ নিয়ে যখন মসজিদে নামাজ পড়তে আসে তখন গন্ধে একজনের ঘামের গন্ধে আরেকজনের কষ্ট হয়ে যায় এই জন্য রাসুল্লাহ সাল্লাহ প্রথম দিকে ফরজ করে দিলেন যে সবাই গোসল করে আসবা ঘামটা যেন কারো গায়ে না থাকে মানে এগুলা থাকলেও কিছু সাফ হয়ে গেল পরে যখন মুসলমানের অবস্থা অর্থনৈতিকভাবে ভালো হয়েছে একটা দুইটা তিনটা জামাও কিনতে পারছেন পরবর্তী পর্যায়ে তখন তিনি বলছিলেন সুনত করে দিলেন যে জুমার জন্য ফের জামা নিয়ে আসবা আর গোসল স্টিল সূন্য থাকলো এটার ফরজ থাকলো না এটা মানসুখ হয়ে গেছে ফরজ হওয়াটা কিন্তু এখনো শূন্য সাবিত আছে তাহলে প্রথম দিকে ফরজ ছিল এখন জুমা দিনে গ্রহ করাটা কি এখন বাংলাদেশের নামের সাথে অনেকে আল্লামা মুফতি মোনাজিরে আজম অলিকুল শিরোমণি এগুলো সব ইউজ করতেছেন তা আরো আছে নাকি হ্যাঁ পিরে কামেল হ্যাঁ সব কিছু এইসব টাইটেল ওই ব্যক্তির সামনে স্লোগান দেওয়া কতটুকুন বৈদয় সব কি রিয়া হবে না নিশ্চয়ই এগুলো রিয়া হয়ে যায় এগুলা সন্ন্যাসন নিরীক্ষণ করা ঠিক নয় আগের জামানে আল্লাহ এই সমস্ত বড় বড় শব্দগুলো ব্যবহার করত মেইনলি ওনাদের ইন্তিকালের পরে কিতাবপত্রে ওনাদের নাম পরবর্তী লোকেরা অ্যাড করে দিয়েছে নিজেরা জীবার দশা এগুলাকে উৎসাহিত করেন নাই কেউ করতে চাইলে ও মানা করতেন নিজের নামের অংশ হিসেবে কখনোই এটা এগুলা নিজেরা প্রেজেন্ট করতেন না এটা আসলে এগুলা কমতি করা যত কম করা যায় তত ভালো এগুলো নিয়ে বেশি ব্যস্ত থাকা ভালো লক্ষণ না জহরের নামাজ এবং আসরের জামাতে নীরবে চুরা পড়ার কারণ কি আচ্ছা আল্লাহ তালা আমাদেরকে জহর আসার নীরবে পড়তে বলেছেন আর ফজর মাগরিবেশা একটু জোরে আওয়াজ করে বিশেষ করে জামাতে যখন পড়ি তখন পড়তে বলেছে। কারণ কি তা আমি আপনাকে পাল্টা প্রশ্ন করি আল্লাহ তালা আসর করলেন চার রাখাত এসা করলেন চার রাখাত মাঝখানে মাগি তিন রাখাত কারণ কি এটা উত্তর আগে আপনি আমার দিন উত্তর আছে নাই এগুলা আসলে আল্লাহ তালা আমাদেরকে সরিয়া হুকুম দিয়েছেন এটা এইভাবে করো এটা এইভাবে করা। এটা এভাবে করো এটা এভাবে করো হুবহু এটাকে মানা হচ্ছে কি মানে কিনা তিনি যেভাবে বলছেন এইটা আল্লাহ পরীক্ষা করতেছেন মানাটাই হচ্ছে এ বাদর মানাটাই হচ্ছে এ বাদর তা এই জন্য আল্লাহ যখন কোনো হুকুম কোরআন হাজিসে আসে কোনো কোনো জিনিসের ব্যাপার বুঝে আসে হ্যাঁ কারণ এই এটা বুঝে আসছে আর সব কিছুর কারণ বুঝে আসলে তারপরে মানবো এটা তো আমাদের ইমান না তাই না কোনো কোনোটা ইজিলি বুঝে আসে আবার কোনো কোনোটা ইজিলি বুঝে আসে না তো বুঝে আসার জন্য যদি কোনো রিসার্চ করার তরিকা থাকে করেন কিন্তু অনেকগুলি রিসার্চের তরিকা শেষ করলেও আপনি এটা উত্তর পাবেন না সেগুলোর ব্যাপারে আল্লাহ তাল্লাহ কি বলে দিয়েছেন ও আত আমরা বলছি শুনছি আল্লাহ কি চাইছেন কি বলেছেন আল্লাহ নবী কি চাচ্ছেন কি বলেছেন শুনলাম আমরা মেনে নিলাম যেমনি বলে তেমনি পালন করবো খালাস জহর না সময় জোরে পড়া যাবে না আবার জুমার সময় জোরে পড়া দরকার কি আল্লাহ পাল্লা এটা দিয়ে দিছেন এটাই মাসাল্লাহ আল্লাহ নবী এটাকে ফলো করেছেন এটাই আমরা করব সাল্লুকামারা হয় তুমি নিউশালি তিনি বলেছেন আমি যেভাবে নামাজ পড়ি পড়াই এভাবে তোমরা অনুসরণ করো খালা শরিয়াতের হুকুমগুলোর ব্যাপারে এটাই হল স্পিরিট তাই না এটাই হল কি স্পিরিট এটাই আমাদের জন্য যথেষ্ট এর চেয়ে বড় যুক্তি আর কিছু নাই জন্তুর মধ্যে বিশেষ করে কুকুর এবং শুকরকে আমরা খারাপ ভাবে দেখি কেন আল্লাহ তালা এগুলাকে না পাক বলেছেন এগুলা নাপাক পাক জানোয়ার এগুলা খাওয়া যাবে না আর বাকিগুলাকে আল্লাহ পাক করে দিয়েছেন খেতে বলেছেন এগুলোর অনেক কারণ এমনিতেও আছে কুকুর খায় কি দেখেন তো আমাদের দেশে পশা টসা যা কিছু আছে পায়খানা থেকে আরম্ভ করে কিছু বাদ দেয় না সেটার আবার আপনি খাবেন কেমন তারপরে আবার শুকর যা যে হালাতে থাকে শুকরকে যদি একটু পানি আর কাদাওয়ালা জায়গার মধ্যে নিয়ে রাখেন যে অবস্থায় থাকে মার্শাল্লাহ আর কোন জানোয়ারতে অবস্থা থাকে না তুই কাজেই আল্লাহ তালা নবী নবীদের ডিউটি বলেছেন যে তিনি লোকদের মধ্যে কাজ হচ্ছে যেগুলো পাক পবিত্র ভালো ভালো জিনিস নবী এগুলো মানুষের জন্য হালাল করে দিয়ে আসবেন আর যেগুলো পশা খারাপ জিনিস খবিস জিনিস খাবাইশ যে বাংলা খবিস বলেন আরবি শব্দ এটা বহু বসান হল খাবার যেগুলো খুবই স্মার্কার জিনিস এগুলো তিনি হারাম ঘোষণা করে দিয়ে আসবেন তাহলে কারণ কিছু আছে এগুলোর মধ্যে খুব আছে তো তারপরে কথা যুক্তি দিয়ে আমরা ইসলামকে গ্রহণ করি না আমরা ইসলামকে গ্রহণ করি আল্লাহ কি বলেছেন আল্লাহর রাসুল কি বলেছেন আমার যুক্তিতে মিললে আসি যুক্তিতে না মিললে আমার বুঝে আসে না আমার মানে এতমিনান হয় না কিছু কিছু একটু মানুষের এগুলা মাঝে মধ্যে আসতে পারে তবে এগুলোকে বেশি জায়গা দেওয়া ঠিক না বেশি জায়গা দেওয়া ঠিক না ইব্রাহিম ইব্রাহিম আল্লাহ সাল্লাম বললেন যে আল্লাহ আপনি মরা মানুষ কেমনি জিন্দা করবেন আবার কাইফা তো হিন মা ও জিন্দা করবেন তিনি বললেন আওয়ালাম তুমেন তোমার তুমি ইমান আনো না কোনো ইমান তো আনছো ঠিকই আল্লা আল্লাহ দেখাই দিবেন তো এখন আমাদের জন্য এটাই যা আল্লাহ তাল্লাহ বলে দিয়েছেন আলহামদুলিল্লাহ আমরা গ্রহণ করব কোনো আপত্তি করব না আমরা দশ পনেরো মিনিট একটু সন্দেহ করেন জন্য সময় হাতে রাখবো এদিন প্রশ্ন বেশি করেন না লিখিত বেশি এসে গেছে মৌখিক একেবারে জরুরি দুই একটা হাত তোলেন দেখি একটা ঠিক আছে না আপনাকে দিলাম তো আনসেন বলেন ভেরি গুড কোয়েশ্চন জন্য ডিপ্রেশন হওয়া কি ঠিক এই দেশে এখনো অনেকের খালি ডিপ্রেশন হয় ডাক্তারের কাছে গেলে ডিপ্রেশনের ওষুধ দেয় আসলে ডিপ্রেশন থাকার কথা না বিপদে আপদে সকল অবস্থায় মোমেন আল্লাহর উপর তাওয়াকল করবে তাকদির উপরে একইন করবে ভালো মন্দ আল্লাহর হুকুম ছাড়া ঘটবে না কে কষ্ট দিতে চাইলেও দিতে পারবে না আমার আল্লাহ রক্ষা করলে আর যদি আল্লাহর হুকুম থাকে আমার কিছু পরীক্ষা হয়ে যায় আমাকে কষ্ট দিবে ঘটেই যাবে তারপরেও আমি আল্লাহর কাছে আত্মরক্ষার জন্য দোয়া করা অ্যালাউড আছে কিন্তু আমি ডিপ্রেসড যেন হয়। অতিরিক্ত হতাশা ডিপ্রেসের বাংলা বাদে হতাশা তাই না হতাশ হয়ে যাওয়া এটা কিন্তু মোমেনের জন্য ভালো না একটা কিতাব আরবিতে লিখেছেন শেখ আয়েদ আলকারী খুব চমৎকার কিতাব এটা নাম হচ্ছে লা লা লা মানে তুমি চিন্তা করো দুশ্চিন্তাগ্রস্ত হয়েও না হতাশাগ্রস্ত হয়েও না এই কিতাবটার এখনো বাংলা হয় নাই ইংলিশ হয়ে গেছে যারা ইংলিশ পড়লে বুঝবেন তাদের জন্য খুব সুন্দর কিতাব ডন্ট বি স্যান লিখে নেন ডোন বি স্যাড এই আর ডিপ্রেশনের ওষুধ লাগবে না ইনশাআল্লাহ চমৎকার কিতাব আল্লাহ তালা আমাদেরকে চৌপিদান করবেন যে আপনার প্রশ্ন লাস্ট ওয়ান আর কোনো হাতে উঠাবেন না ইনশাআল্লাহ হম লা হল যে মানুষ মানে দিনের ব্যাপারে কোনো জবরদস্তি নাই অর্থাৎ আমি কাউকে ইসলামের দাখিল হলাম না কেন তাকে জবরদস্তি দাখিল করাতে হবে সারা দুনিয়াতে অন্য কোন ধর্মকে অ্যালাউ করা যাবে না এরকম কোন হুকুম আল্লাহ তালা আমাদেরকে দেননি এটা না এটা এই হল এই আয়াতের অর্থ না ইকরা হাফিদ্ দিন জবরদস্তি কাউকে দিনের মধ্যে ঢুকানোর চিন্তা করা এটা মানুষের জন্য ঠিক নয় কাত্তা বাইয় না রসদ মিনাল গাই হেদায়ত এবং গুমরাহী মানুষের কাছে আল্লাহ পরিষ্কার করে দিয়েছেন কোরআন হাদিস দিয়ে ও তাগুদ ওই ক্যাকি কি করে তাগুতকে অস্বীকার করে আর আল্লাহর উপরে ইমান আনে সে বড় শক্তিশালী রশিকে ধারণ করেছে তাগুতকে অস্বীকার করতে গেলে আর ধর্মনিরপেক্ষ থাকা যায় না লাফিদ্দিন ওই এখান থেকে শুরু করে পুরো আয়াতকে বুঝলে তাহলে অর্থ বোঝা যাবে মোটামুটি যদি হয়েছে ক্লিয়ার আশা করি চলবে এখন খোরাকে সারবে কি ঠিক আছে আমরা এখন দা করে দেই ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ نبينا محمد على آله وصحابه المعين اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وارنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم إنا نعوذ بك من الفتن ما ظهر منه وما بطن اللهم أنزل علينا رحمتك ولا تجعلنا من القانطين اللهم إنك أفؤون كريم تحبنا ففأفؤنا أمسينا وأمسى الملك لله والحمد لله ولا إله إلا الله وحده لا شريك له أهل الملك وله الحمد يحيى يميته وعلى كل شيء قدير ربنا نسألك خير ما في هذه الليلة وما بعدها ونعوذ بك من شر ما في هذه الليلة وما بعدها ربنا نعوذ بك من الحم والحزن يا رب العالمين اللهم إنك عفوك كريم تحب رأف عرف عنا وصلى الله تعالى على خلقه سيدنا محمد وعلى آله وصحابه أجمعين آمين وعلى آله وصلافه